আসসালামক রহমতালবরকম রিহিম আলহামদুলিল্লাহ সৈলমর নবীনা মহম আজমাইন আবাদ বাবু মফি তগল ফিম আবাদ রিনহ ফলসাল জক রসুল্লিল রশা আজকে কিতাব উত্তহের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হচ্ছে আল্লাহর বান্দা যারা সৎ লোক আর যাদেরকে আমরা বলি ওলিউল্লাহ তাদের কবরের নিকট আল্লাহর এবাদত বন্দি করার হুকুম সম্পর্কে তাদের কবরের পাশে আল্লাহর এবাদত করা সম্পর্কে এবাদত আল্লাহর কিন্তু কোথায় গিয়ে এবাদত করছেন ওলি আউলিয়ার কবরের পাশে শহীদানের सत्कर्मशी कबर समेक कठोर शस्ती थे कबर जगह के मजार बोल बोला देशी भाषा दे� মাজারের পাশে তাহলে যদি কেউ এর করে। যে আল্লাহ না করে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করে নৈকট্য লাভের জন্য জবাই করে তাহলে তার অবস্থা কি হবে সে কত বড় তো এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা হবে তার পূর্বে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে अलिउाड़ी आदम सन्फरशील धारणा विश्वासशील छोक छपर्के अतर करते गाड़ी करते गई आदम सतान शुफर सूत्रपात हो নোয়া আলি সাল্লামের থেকে এই শিরকুফুরি শুরু হয়েছে আর এই চলতে চলতেছে ইব্রাহিম আলী ইসালামের যুগেও মুশ্রেকদের পক্ষ থেকে এই সিলসিলা ছিল জামানায় কোরেশদের মধ্যে যে অতিরঞ্জন বাড়াবাড়ি করে মূর্তি পূজা পুতুল পূজা এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু হয়েছে এবং এই বাড়াবাড়ি হিন্দু সমাজে রয়েছে এই বাড়াবাড়ি মুসলিম রয়েছে যারা নিজেদেরকে মুসলিম মাজার মাজার ভক্ত। তাদের মধ্যে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে এটি হচ্ছে তাদের কুফরের কারণ তাদের সিরকের কারণ আর তার সাথে সম্পর্কিত যে এই শির কুফরি ঢুকেছে এই কবর মাজারের মাধ্যমে ওলি আউলিয়ার নাম দিয়ে এবং প্রথম দিকে হয়তো সরাসরি আল্লাহর আল্লাহর এ বাদবন্দীগুলি মাজারের পাশে বসে মাজারের পাশে কোরআন নিয়ে বসে কোরআন খানি করছে মাজারের পাশে ফাতিহা করছে মাজারের পাশে দোয়া করছে আল্লাহর কাছে প্রথম দিকে এইরকম ছিল সরাসরি মাজারওয়ালার কাছে মৃত ব্যক্তির কাছে মসজিদে হারায় বসে কেউ যদি তেলাওত করি মসজিদ নবিতে বসে তেলাওত করি তাহলে নিজের বাড়িতে তেলাওতে চাইতে বা অন্য মসজিদে তেলাওতে চাইতে বেশি ফজিলত রাখবে এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা ঠিক এইরকমই ধারণায় তারা কি ধারণা করেছে মসজিদে হারা মসজিদ এসব ছাড়াও মাজারের পাশে বসে কোরআন করা নামাজ পড়া অন্য করে তারা কি সাদকা দান খায়রাত আমাদের ধারণা আমরা যদি মক্কাতুল মক্কা দান করি তো স্বাভাবিক বেশি নেকি হবে আল্লাহ পাকের ঘর রয়েছে সেখানে পবিত্র স্থান হারাম এলাকা রয়েছে হারাম এলাকার গরিব মিসকিন কে আমরা বেশি নাকি তাহলে পবিত্র স্থানে সব রয়েছে যে পবিত্র বাইতুল আল্লাহাকুলা কিন্তু এছাড়াও অন্য কোন স্থান যেগুলিকে পবিত্র স্থান মনে করে সেখানে যদি এইরকম এবাদতবন্দী কেউ করে যেন মাজার গিয়ে সাদগা করো মাজার আশেপাশে যে ফকির গরিব পাবো ওদেরকে দান খাই করবো ওখানে গিয়ে জবাই টবাই করবো খাসি জবাই করে ওই আশেপাশের গরিব মেসিনকে খাওয়াবো এই ধরনের কাজ যদি করে তো তাদের সম্পর্কে ইসলামের হুকুম কি লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে ওই ব্যক্তি ব্যক্তি সম্পর্কে যে এবাদতবন্দি আল্লাহর করে করে নামাজ পড়ে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য খাসি মোরুখ জবাই করে আল্লাহর জন্য দোয়া করে আল্লাহর কাছে কোরআন তেলাওত করে আল্লাহর জন্য কিন্তু এইসব কাজ করে কোথায় মাধ্যমে যে বরকতময় স্থান সুতরাং সেখানে গিয়ে খাসি মোরগ গুলি জবাই করবো আটরসিতে জবাই করবো মাইজবান্ডারিতে জবাই করবো শাহজাহ আলী গিয়ে করব আজমের গিয়ে জবাই করব কিন্তু কার জন্য করছে আল্লাহর জন্য এটি একটি নিয়ত একটি অবস্থা আর একটি অবস্থা হচ্ছে এই সম্পর্কে আগের যে অবস্থাটি বলা হলো তাতেই যদি কঠোর শাস্তি থাকে তাহলে কি অবস্থা হতে পারে ওই লোকদের যারা সরাসরি কবরের ইবাদত করছে মাজারের ইবাদত করছে মাজারের সেজদা করছে মাজারের উদ্দেশ্যে নামাজ পড়ছে ওই ওলির উদ্দেশ্যে পীরের উদ্দেশ্যে তার সন্তোষের উদ্দেশ্যে কোরআন খানি করছে কোরআন তেলাওত করছে তার সন্তুষ্ট উদ্দেশ্যে বড় অপরাধ হবে এই অধ্যায়ের ব্যাখ্যাটি শুনে নেওয়ার পরে নবী করিম সাল্লা হাদিস গুলি শুনুন বেশ কিছু হাদিস নিয়ে এসছেন রেখক রহমতুল্লাহ আলী প্রথম হাদিস সহিমের পরে স্থান হচ্ছে শহী বুখারির এই উম্মতের নিকট এবং এই উম্মতে মুসলিমার সমস্ত সমস্ত আলমাই এই ক্ষেত্রে ঐক্যমত ইজমা রয়েছে আল্লাহর কিতাব করিমের পরে সবচাইতে সহি বিশুদ্ধ কিতাব হচ্ছে সহি তারপরে শহী মুসলিম তো বলছেন লেখক ফি শাহি অর্থাৎ শহী বুখারিতে রয়েছে আনায় শাহ শুধু আশাহি বললেই বুখারি উদ্দেশ্য করা হয় শাহি হাইন বললে দুই শহীদ বললে বোখারি এবং মুসলিমকে উদ্দেশ্য করা হয় আনা আয়সা মা আয়সী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন যেমন আয়সর আল্লাহ আল্লাহ নবী সালামের প্রিয়তমা স্ত্রী তিনিও আল্লাহ নবীর আহতার্মা ছিলেন অমুল মমিন তিনি হিজরত করেছিলেন দুই হিজরত जरत जन बला तक कि बुजान जो व्याख्या ना करा था हिजरत की उद्दीन और हिजरत हिजरत अब कथा हाँ हिजरत कथाई आगे हिजरत हुई সেটা হয়েছিল মক্কা থেকে আবেসিনিয়া হাবসাদেশ সমুদ্র পার করে লোহিত সাগর পার করে সুডানের দিকে তার বর্তমান হয় হয়। বা ঠিক যদি যেই জায়গায় যেই এলাকায় হিজরত করেছিলেন সাহাবাইকে আমরা নবীলের আদেশ আল্লাহ নবী জাননি কিন্তু তাদেরকে হিজরত করতে বলেছেন যে তোমরা জুল মত্তা ছাড় থেকে বাঁচার জন্য ওই দেশটাই চলে যেতে পারো সেখানে খ্রিস্টান বাদশাহ আছে আর সেই খ্রিস্টান বাদশা সম্পর্কে শুনে যে খুব নাইপরায়ন ভালো মানুষ সেখানে যদি নির্যাতিত মুজলুমরা যায় তাহলে সেখানে তাদের ওপরে অত্যাচার হবে না এবং অনেক সাহাবাহিকের আমরা আল্লাহ নবীর আদেশে সাল্লাহ আলিয়া হিজরত করেছিলেন এই ছিল প্রথম হিজরত হাবাসা আরবি ভাষায় বলা হয় বা ইথোপিয়া ইংরেজি ভাষায় আবেসিনিয়া বলে বাংলায় তার স্বামী আবু সাল্লাম আল্লাহ কুমারী বিবাহ করেছিলেন কাকে আয়েসা রাজি আল্লাহনা বাকি বিধবা বিধবা অথবা তালাক প্রাপ্তা তো উম সালামা রাজি আল্লাহ আগে বিয়ে হয়েছিল আবু সাল্লামার সাথে আবু সালামার ইন্তকাল হয়ে যায় তারপরে সাল্লাম দেন উম বিবাহ আবু সালামার সাথে হিজরত করে গিয়েছিলেন সেখানে গিয়ে এক দৃশ্য দেখেছিলেন শির কুফুরির দৃশ্য খ্রিস্টানদের গির্জায় খ্রিস্টানরা যদিও তারা বলে যে আমরা ঈসা ধর্মের নিয়ে আসা ধর্মের অনুসারী কিন্তু তারা ওইরকমই তাদের ধর্মকে বিকৃত করেছে যেমন করেছে যেমন বর্তমান খ্রিস্টানদের ইসা আলী সালামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই তারা সেই ধর্মকে সির্কের ধর্মে পরিণত করেছে ঠিকই তেমন কবর পূজারীরা নিয়ে এসেছেন তৌহিদ নবীলাম একত্র তারা তাকে বহুত্বতে পরিণত করেছে নিয়ে এসেছেন তিনি সন্নত তারা তাকে বিদাতে পরিণত করেছে নতুন নতুন আকিদা আমল আবিষ্কার করেছে এই ভবিষ্যৎ বাণী করেছেন নবী করিম করেছে তোমরাও ধর্মকে বিকৃত করবে অল্প সংখ্যক লোক এতে থেকে নিরাপদ থাকবে যাদের কথা বলেছেন লালো তাইফা তুমিন আমার উম্মতের একটি দল তাইফা শুধু বলেছেন छोट्ट दल आल आल हाक सत्य अटल एयी थके सत्य उतर जरा तरह संख्या संख्या बसि देखें जर अनसारी बेस अन बे भक्त बेसुदी ख्रीस्टान देर अनुसरण कर दिन के विकिल्त कराय दिन अपव्याख्या कर सुर आशा तहिद्न दूर सर जाए যেমন ঈসা আলো যা রাত রসুলা একদিন আল্লাহ রসুলের সামনে উল্লেখ করলেন কানি সাতান একটি গির্জার কথা কানিসা বলে খ্রিস্টানদের উপাসনাল তো আর কথা উল্লেখ করলেন তিনি হিজরত করে গিয়েছিলেন তখন একটি গির্জা দেখিয়েছিলেন হিজরত করে গেছেন তারা সেখানে গির্জা আর গির্জা আর গির্জা তো এক গির্জায় দেখেছিলেন তিনি কি দেখেছিলেন একটু গির্জা দেখলেন তারপরে অমাফি হা মিনা ए गिर जातेगजा जा कागजे छवि अंकन हल्का धरण छवि और तखनकार जुगे छबि प्रति मूर्ति के सामिली पाथर केटे अथवा दिए अथवा बाश टाश আর খড়কুটা দিয়ে যেমন হিন্দুদের মূর্তি তৈরি হচ্ছে হচ্ছে না সিমেন্ট দিয়ে পাথর দিয়ে ইত্যাদি তৈরি করা প্রতিমূর্তি সে যে উদ্দেশ্যে তৈরি করা হোক সম্মানার্থে তো তৈরি করা হয়েছে এটা তো ফিক্সড তাই না সম্মানার্থে তৈরি করা হয়েছে বাকি সম্মান করতে যদি কিছু পূজা হচ্ছে আর বিভিন্ন রকমের পূজা হচ্ছে শেষদার পূজাই হোক আর চোখ বন্ধকার নিরবতা পালনের পূজা হোক আর অন্য হোক আর ফুল মালা দেওয়ারই পূজা হোক হচ্ছে বিভিন্ন গুলি বা ছবিগুলি তিনি দেখেছিলেন গির্জায় গির্জায় দেখেছিলেন নবী করিম সাল সাল্লামের সামনে উম্মালাম আল্লাহ তাল আনহা বিবাহ হওয়ার পরে আল্লাহ নবীর সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর সামনে ঘটনা উল্লেখ করলেন যে এক জামানে হিজরত করে গিয়েছিলাম ইসলাম কবুল করার পরে আপনার প্রতি আসার যখন থেকে হিজরত করে গিয়েছিলাম সেখানে গিয়ে এইরকম দৃশ্য দেখেছিলাম আর শুনছিলেন আরাকি এক স্ত্রী বসে বসে কে আজ আল্লাহা তিনি শুনছিলেন নবিয়া করিম সালাম তখন বলেছিলেন উম্মালাম এই ঘটনা শুনে উলায় এই লোকেরা এই লোকেরা অর্থাৎ খ্রিস্টানরা গির্জায় যারা উপাসনা করে থাকে তারা এ যা মাতা রাজুস তাদের মধ্যে যখন কোনো আলেহ বর্ণনাকারী হয় রাজুসলেছেন মানে সৎ ব্যক্তি বলেছেন অথবা সৎ বান্দা বলেছেন আল্লাহ আব্দুসলেকবান্ধা সৎ বান্দা কোন অলিউল্লাহ মারা যেত বানাও আলা কবরি মসজিদান তখন তারা তার কবরের মসজিদ করত। ঘর নির্মাণ করত গম্বোজ নির্মাণ করত মসজিদ নির্মাণ করা ঘরের মাধ্যমে হতে পারে আবার ঘর হয়তো তৈরি করার মত পয়সা নাই কিন্তু সেখানে সিজদা করা শুরু হয়েছে সেটা মসজিদ তৈরি করা কারণ মনে আছে নবী করিমস্লাম বলছেন যে উত্ত হামসান আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে পূর্বে কোনো অম্মত কোন জাতিকে কোন রবিকে দেওয়া হয়নি হাদিস তার মধ্যে একটি হচ্ছে করা হয়েছে আপনি নামাজ পড়তে পারেন জোরে নামাজের সময় হয়ে গেছে সময় চলে যাবে মাঠে আছেন ঘাটে আছেন চাষের জমিতে আছেন বালিতে আছেন ধুলোতে আছেন যেখানে থাকুন ছাদের উপর আছেন আকাশ আছেন গাছের ওপর আছেন যেখানে থাকুন এরকম নমাজ পড়তে হবে জহিলাত সারা পৃথিবীর জমিনকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতা অর্জনের উপায় বানানো হয়েছে অর্থাৎ পানি নেই তখন সারা পৃথিবীর যেকোনো জমিনের মাটি নিয়ে এসে বালি মাটি হোক আর লাল মাটি হোক আর সাদা মাটি হোক আর কালো মাটি হোক এটেল হোক কি করবেন করে পবিত্রতা অর্জন করবেন করবেন আপনার ছোট নাপাকি বড় না যদি পানির ব্যবস্থা নেই ঘুষ ঘোর করতে পারছেন না তাহলে ত্যাম্ম বিকল্প নয় কি ত্যাম্মম বিকল্প তাহলে বড় না পাকি হইলা তাহ বানানো হয়েছে এই জমিন কি মাটি কি এই হাদিসটি বলার উদ্দেশ্য আমার কি বিষয়বস্তু তা আলাদা ঠেকার বিষয়বস্তু কিন্তু মসজিদ শুধু ঘর তৈরি করে পাঁচক তো নামাজ পড়লে মসজিদ হয় না সারা পৃথিবীর সমস্ত শেষদার স্থান আল্লাহ সারা পৃথিবী আল্লাহ ও নয় আছে সারা পৃথিবী জমিন আল্লাহ তো কবরের উপর মসজিদ বানিয়ে নিত মানে কেউ হয়তো ঘর তো। गम्बुजर आकारि हाँ आकारी हम काचा हमारे पा हथबा शेजदा कर सत्कर्मशील मन करत अंकन करत तमूर्ति तैरी करत रेखे दी সেখানে এদের সম্পর্কে কি বললেন উলায়কা এরাই তো সেরারুল খালকে সৃষ্টির সবচেয়ে বেশি নিকৃষ্ট খালক মানে সারা বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎ যত মাখলুক निकृष्ट निकृष्टर सब अल्लार निकोट। अल्लार निकोट चे निकृष्ट एर कारण सब चाहे बड़ अपराध करलो एरा हम अपराध सीर्कराधर दरजा खुल्ल चालू कर ला छविगुल्पर्क এখানে আছে যে ওই মূর্তিগুলিকে বা স্থানে পরিণত করেছে বানাও আল্লাহ কাবরহী মসজিদ কবর মসজিদ তৈরি করেছে কবরকে কে শেষদা করতে এই কথা বলা হয়নি আল্লাহকে শেষদা করতে কিন্তু কবরের উপর মসজিদ তৈরি করেছে বাংলাদেশে আর ভারতে কত শত মসজিদ আছে যে মসজিদের যেগুলো একটি পুরানো ধরনের মসজিদ সেই মসজিদ গুলিতে দেখবেন ইংরেজ আমলের মসজিদ বা শাহী আমলের মসজিদ মোগল আমলের মসজিদ সেই মসজিদ দেখবেন তাহলে অধ্যায় কি বলেছিলেন লেখক যে যারা नेग बंदा कबर उत करबर वाल कबर जबई करबर दू प्रकार क्योंकि मृत व्यक्तिर जबई कर আমি আব্দুল কাদির জিল মাটি কে চেষ্টা করি না ওখানকার আশেপাশে আমি খাজা মহিন্তির ওই আশেপাশের আজমিরের মাটিকে চেষ্টা করি না আমি চেষ্টা করছি খাজা আজমিরি কে কে একটা শির আর আর একটা হচ্ছে যখন এত মোবারক ব্যক্তি আল্লাহ বড় শিখ তো এই হাদিসে কিন্তু কবর কে করার কথা অথবা ওই প্রতিমা পুতুলগুলি কেবা ছবিগুলিকে শেষদা করার কথা নাই সেখানে এবাদত বন্দী কথা আছে সেখানে শেষদা করার কথা আছে তাদের সম্পর্কে যদি নবীন বলেন হচ্ছে পীর অলি জন্য চেষ্টা করছে পীর অলির কাছে দোয়া করছে ফাঁকাই ফাইজ আবাদু তার কি অবস্থা হবে সে কত নিকৃষ্ট তাহলে এরাই যদি এত নিকৃষ্ট হয় তাহলে সে কত নিকৃষ্ট উলায়ের আরো বেশি তারপরে একটি কথা লেখক বলেছেন দুই রকমের সিরকে তারা একত্রিত করেছিল ফিতনা মানে আল্লাহ কল্যাণে বলেছেন তাতে সংগ্রাম করো যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে তাহলে দুই ফিতনা মানে দুই রকমের শির্ক তারা একত্রিত করেছিল এদের মধ্যে বিদ্যমান ছিল আবে সিনিয়র খ্রিস্টান মধ্যে আর তখন তারা ক্ষমতাই ছিল আবে বাদশাহ হচ্ছে খ্রিস্টান প্রশাসন খ্রিস্টান তাদের মধ্যে দুই রকমের ফিতনা ছিল দুই রকমের দ্বিতীয় ছিল এই দুই রকম দুই রাস্তা দিয়ে ইবলি শাহতান আদম সন্তানদের মধ্যে সীরককে ঢুকাতে পেরেছে ফিতনাতুল কবুর কবরের শির মাজারের শির আর মন্দিরের শিরক গির্জার সির দুই রকম জাতি যখন শির্কে লিপ্ত হয়েছে এর এক রকম শির হয়েছে তাদের মধ্যে হয় প্রতিমা পূজার শির্ক পত্তলিকদের শির্ক আর না হলে কবর মাজার পূজার শির্ক আর এ দুই শিরকি বিদ্যমান ছিল খ্রিস্টানদের মধ্যে যারা পুতুল প্রতিমা পূজা করতো তাদের খন্ডনা আপনি বলবেন যে দেখেন নবী করিম সাল ইসলাম এখানে ভাগ করেননি যে দেখো কবর মাজার নিয়ে যারা আছে ওরা ঠিক করছে এটা ঠিক আছে এটা ঠিক আছে বানাওয়ালা কবর যারা করেছে দুই শ্রেণীর লোককেবরের ফিত না কবরের সিরকে ডুবে আছে আর যারা প্রতিমার সিরকে ডুবে আছে এই দুইটি জাতি হচ্ছে সেরারুল খালকা আল্লাহ পাকের নিকটে সৃষ্টি নিকৃষ্ট निकृष्ट के बोझा दुनिया जैसे ठीक ना निकृष्ट एक कथा तो पशु कथा तोट पतंग कथा तो देखी पायखाना पायखाना करा पायखाना थकतो বেহায় আবে তারা তো বাঁচতলায় আর গাছের তলায় পায়খানা করতো কিন্তু আমরা দেখেছি কাঁচা পায়খানা টাতে পায়খানা দেখতে পাওয়া গেলে কল পায়খানার পোকা আজকাল তো পাকা পায়খানা সিমেন্টেড পায়খানা হওয়ার পর আর তো দেখতে পান না এই পোকা জন্ম নেই কোথায় পায়খানাতে জন্ম নেয় খায় কি খেয়ে বেঁচে থাকে পায়খানা খেয়ে বেঁচে থাকে যদি পায়খানা না খেত এ আল্লাহর বড় এহসান আমাদের উপর এই পোকা যদি আল্লাহ পায়খানায় তৈরি না করতেন পাকা পায়খানা ও কিছুদের দিনের মধ্যে ভর্তি হয়ে বাড়িঘর সব ভর্তি নিয়ে যেত অনেকে খোঁজ খবর রাখেনা যে আমাদের যে এই কীট পতঙ্গ এহেসান করছে কিন্তু মুশরেক কোন এহসান করে না মুশরেক আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসছে আমাদের জন্য আমরা তহিত প্রতিষ্ঠা করতে চাই তারা শির কায়েম করে দিয়ে তারাও গজবে হালা করছে আর বানবন্যা আসছে বালা মুশিব ভূমিকম্প আসছে আল্লাহ রাজাব আসছে দুর্যোগ আসছে ওতে আমরাও হালা করছি অনেকে জন্ম নেই পায়খানাতে বসবাস পায়খানাতে খাই দেয় পায়খানায় খায় আর পায়খানাতে মরে বাইরে বের হইতে পাই দেয় পায়খানার পোকা এরা সেরারুল খালকু ধরে এই রকম সেরারুল খালকা যে তার সষ্টার এবাদত বন্দীগী না করে খালেক কে সৃষ্টিকর্তাকে সেজদা না করে সৃষ্টিকর্তার কাছে দোয়া না করে বলে হরে রাম হরে কৃষ্ণ কথা একই কেউ বলে খাজা বাবা মাদে কৃষ্ণ কেউ বলে মা হাদিসের ব্যাখ্যাই যে এদের মধ্যে দুই রকমের সিরকের ফিতনা বিরাজ করছিল এক হচ্ছে আর মূর্তি বা ছবির পূজার ফিতনা ছবি যারা রাখে এমনকি এই যে কাগজে করে স্মৃতি করে দীর্ঘদিন রাখা এই ছবিও রাখে শ্রদ্ধার জন্য বাবা মারা গেছে মা মারা গেছে দাদা দাদি মারা গেছে কিন্তু ছবিকে আপনি সুন্দর করে বাঁধিয়ে ঘরে রেখেছেন কি জন্য রেখেছেন শ্রদ্ধা নেই সম্মান নেই সম্মানের জন্য রেখেছেন সম্মানের জন্য শ্রদ্ধার জন্য রেখেছেন নেতা শেখ মুজিব মারা গেছে কিন্তু আপনি ছবিকে একেবারে আপনার অফিসে ঝুলিয়ে রেখেছেন কি সাবধান করেছেন করেছেন সাঁতে সাথে শুরু হয় না কোনোদিন অনেক পরে গিয়ে শুরু হয় তারপর এদের ওপর যদি ধর্মীয় লেভেল থাকে যদি হয় ফুরফুরা যদিও চর্ম নয় যদিও শস্যে নয় ধর্মীয় লেভেল আছে যে নেতা বললাম ধ সেই জন্য এই জন্য যারা শুধু পার্টি ভক্ত তারাই হয়তো শ্রদ্ধা করে বাকি যারা ধর্মীয় চেতনা নিয়ে তারা ওই সব পূজা হয়তো করতে যাবে না কিন্তু যদি ধর্মীয় তার উপর লেবাস পোশাক থাকে যেমন থাকে তাহলে দেওয়ানবাগির যদি ছবি ওই রকম করে রাখা হয় ফজলুল করিম সাহেবের ছবি ওই করে যদি রাখা হয় আর যদি ফুরফুরাদের ছবি ওইভাবে রাখা হয় তাহলে পূজা শুরু হবে না হবে না অবশ্যই হবে অবশ্যই হবে है है है। है। है देर देर। है और मुस्लिम रही है द्वितीय তাতে বলছেন কালাক মায়ালাম যখন আল্লাহ রসুল সাল্লাহ মরনের ফেরিস্তা আমাদের আজরাইল বলে আজরাইল কোন নাম কোরআন হাদিস কোরআনে তো নেই হাদিস মিকাইল আছে আছে ইসরাফিল কারিমে নেই জানিয়ে দাও যে তোমাদের মৃত্যু দান করে থাকেন মানে তোমাদের রুহগুলি গ্রহণ করে থাকে আত্মা গ্রহণ করে থাকে এত অফা মানে রুহ আত্মা গ্রহণ করা আত্মাগুলিকে ছিনিয়ে থাকেন নিয়ে থাকেন কে মালাকুল মত মতের ফেরিস্তা মতের মালিক ফেরস্ত মতের উপর নিযুক্ত আল্লাহ পক্ষ থেকে ফেরস্ত এই দায়িত্বশীল আর দাড়ি একটু বড় হলেই আর পাগড়ি টাগড়ি ঠিক থাকলেই তো বড় আলেম আমাদের মূর্খ সমাজ আলেমকে ওজন করে কি দিয়ে তার ওজন দেখি একশো কেজি কিনা পেট বড় আছে কিনা টুপি বড় আছে কিনা দাড়িটাড়ি বড় আছে কিনা তারপরে লোকজন বেশি বসে কিনা লোকজন হয় কিনা হাজার হাজার লোক জলসবাজ মহফিলে তার কথা শোনার জন্য যদিও জাল বলছে বলছে যদিও যদিও অসার পাঁচ ঘন্টা শোনার পরে না তহিদ শিখতে পারলেন না সন্ন্যতি শিখতে বললেন হ্যাঁ কিন্তু বড় আলেম তো কি বলছিলাম হ্যাঁ বড় বড় আলেমরা ওই বড় বড় আলেম রায় বলে আজরায়েল শব্দটি করতে আসল ইসরাইলি কিতাবে ইসরায়েলি কিতাবে ইসরায়েল শব্দটি আছে আমার এক ছিলেন একটা গবেষক ছিলেন তাহা কি করতেন মানে রিসার্চমূলক কথা বলতে বলতেন মালো আলম তো তিনি তার কাছে ছিল আলমনজিৎ একটা ডিকশনারি ছিল খুব পুরানো নাম আমাদের আলেম যারা মাদেশ ভালো অভিজ্ঞ আলম তারা এই নাম জানে আলমনজিদ একটা ডিকশনারি ছিল তো উনি বললেন যে এই যে আজরাইল নামটা আমি অনেক তাহিব করে দেখেছি আদাম হোসেনের ভাই মানে তার নেতৃত্বের ভাই তারেক আজিজ কে খবর রাখেন না দেখেন অনেকে চুপ আছে খবরই রাখেন না আরে ইরাকের প্রধানমন্ত্রী আপনার কল্পনা তো আসেনি আমাদের অনেক আবার খ্রিস্টান বড় খ্রিস্টান এদের নাগরিকত্বই বড় দেশের আছে প্রত্যেকের আর মুসলিম দেশের নেতৃত্ব দেয় আর নাম হচ্ছে তারেক আবার আরবি নাম আরো বড় ধোকা তারেক আজিজ আবার কি বলছেন খ্রিস্টান হতেই পারে না জি বড় খ্রিস্টান তো লেখক হচ্ছে আলমঞ্জার ডিকশনারির অভিধানের খ্রিস্টান আর ওতে লিখিয়েছে ইসরায়েল শব্দটি ইসরায়েলকে মুসলমানরা একটু বিকৃত করলো যে ওরা ইসরায়েল লিখেছে তা আমরা একটু একটু ই করি একটু বিকৃত করি কি বললাম আজরা তো বিকৃত কর আমরা আমরা আকামা বলি বলি না এক আমাকে আকামা বলি এইরকম বহু ক্ষেত্রে আমরা জি মোতা আমরা মাতুয়া বলি মানে কি বলে মতুয়া হ্যাঁ মতুয়া হ্যাঁ বাঙালিরা কি বলে যা জাহেল এমন জাহেল হেল যে না অর্থলো না শব্দই বুঝলো করে অতিরিক্ত কিন্তু নামটিকে অনেকে নেগলেক্ট করে বলে ঘা করে তুচ্ছ মনে করে মনে করে এবং তুচ্ছ বলে আখ্যায়িত করার চেষ্টা করে বা তাকে ডাকে লোকদের কাজ নামের অর্থ ভালো যেমন মুল্লা শব্দটি মোল্লাহ অনেকে বংশগত মোল্লা আছে না হিল মোল্লা সামনে বিষয় আছে আমাদের দেশে বংশগত মোল্লা আছে আপনি ছোট মনে করবেন না টাইটেল ছিল। ইংরেজদের আগের যুগে মোগলদের যুগে বড় বড় যারা বিচারপতি হইতেন কাজী কাজী তারা মুল্লা তাদেরকে মোল্লা বলা হইত মাদ্রাসায় পড়া যারা ভালো আলেম তারা জানে মুল্লা হাসান বড় কিতাব আছে মুল্লা হাসান বড় বড় কিতাব লিখেছে তার নাম হচ্ছে মুল্লা হাসান জালাল মোল্লা মুবিনার নাকি এসে বলছেন নবী সালাম বলছেন না কিন্তু এই জন্য নাকি বলছে আমি যেখানে কথা বলে একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন নবী নাকি তাকে এসে বলছেন কি যে বাবা যাক তুমি যখন হাজাইলের দুরুত্ব লিখবে আমি কবিতা খুব ভালোবাসি যারা কাব্য রচনাকারী যারা কৃষ্ট লোকেরা গাওয়া লোকেরা হয় কবিতার পিছনে পিছনে যারা ছুটে কবিদের ভক্ত তারা কোন ভালো ভদ্রলোক হয়নি কবি বনে জঙ্গলে ঘুরে বেড়ায় নদী দেখলো আর ঝিলমিল ঝেলমিল করে পানি ওখানে গিয়ে একটা কবিতা পড়ে দিল দেখলো গাছপালা দেখলো আর দেখল ওই পাহাড়ের দৃশ্য দেখলো একটা কবির তৈরি করে দিল ঘুরে বেড়ায় না যেখানে সেখানে একটা মহিলাকে দেখল খুব সুন্দরী লাগলো আর তখন কবিতা রচনা করে দিলা চুল করে দিল তাই না তাহলে এরা কি ভালো মানুষ কখনো ভালো মানুষ নয় আল্লাহকেট দিয়েছেন তাদেরকে কবিদেরকে অশ্ব আর বলে ব্যতিক্রম ব্যতিক্রম অল্প আল্লাহর খাস রহমত যাদের ওপর হয়েছে হাস্তানোর মতো ঘুরে বেড়ায় পাগলের মত ছুটি বেড়ায় যেখানে সেখানে ফালুন আর এমন এমন কথাবার্তা বলে আসলে কিন্তু বাস্তবে আমল নেই তাদের মালায়া ফালুন আল্লাপাক পছন্দ করে না কাব্য রচনা করা বা কবিতা যদি পুজ ভর্তি থাকে পুজ রক্ত আর পুজ ভর্তি থাকে তাহলে এটা বেশি তার কাছে প্রিয় উচিত মিন তালিয়া শেরান কবিতার চাই এই জন্য আল্লাপাক আমাকে ছোট থেকে বাঁচিয়ে রেখেছেন সাথী সঙ্গীদের দেখতাম খুব গাজাল টাজাল পড়তো কেউ নাতের নামে তো নবিসাল বলছেন কেউ যদি এখানে কি ভরে রাখে পেটের মধ্যে পুজ আর রক্ত যদি ভরে রাখে এটা বেশি ভালো তার জন্য কিসের চাইতে কবিতা ভরে রাখা চাই মানে কবিতা মুখস্থ রাখার চাই। বাবা তুই ফজাল যখন লিখবে তো কবিতা কাসিদা জরুর লিখনা কবিতা অবশ্যই লিখবে পরিশান হয়ে গেল বা চার স্বপ্ন দেখে যে কোন কাসিদাই লিখি কোন কবিতাই লিখি ঘুরতে ঘুরতে যে মোল্লা জামির কবিতা মনে পড়লো একটা কাসিদা বুরুদা মনে পড়লো কবিতা লিখেছে বড় কবিতা তার প্রথম লাইনেই রয়েছে ডাহা সিরক আর বাকি সিরকার শিরকার শির বাংলা অনুবাদ আছে একটা বই আছে বাংলাদেশ থেকে চেপেছে ওতে পুরো ওই তার কবিতাটার অনুবাদ করা হয়েছে পড়ে দেখবেন কত সীরক আছে আর চটি কিতাব না পড়ে তাদের কিতাব পড়ে নিতে পারেন এই কবিতা রয়েছে শেষ দিকে আর এই কবিতার যারা অনুবাদক বাংলা অনুবাদক দুইজন আর আরেকজন হচ্ছে আম্বুর আলী তাই না যারা ফাজাইল আমল সম্পর্কে জ্ঞান রাখেন তাদের তর্জমা তাদেরই তর্জমা পড়ে দেখবেন তাতে জামাহুরি জা বা আলম তার তার অবস্থা তো শুনলেন যে কবিতা আল্লাহ নবীরা পছন্দ করেছেন আল্লাহ পছন্দ করেছেন আর তারপরে কবিতা কোন কবিতা লিখছে মুল্লা জামির কবিতা লিখছে সিরকি কবিতা সীরক দিয়ে শুরু হচ্ছে তারপরে হচ্ছে হে নবী আপনি কি করে গাফিল থাকতে পারেন আমাদের খোঁজ খবর নেবেন না এটা কেমন হইতে পারে দুই মেয়ে দেওয়া জামাইকে উসমানকে উদ্ধার করতে পারলেন না শাহাদ থেকে ওমার রাজিয়াল্লাহ তালানো শ্বশুর কে উদ্ধার করতে পারলেন না আর উদ্ধার করছে এরা গাফেল না সেই আছে না নেই তার ফার্সি ভাষাই বলছি বাংলা অনুবাদে সহ তো মোল্লা জামে আসল কথা বলছি না মোল্লা মোল্লা কথা যুগে খুব বড় টাইটেল শব্দটি আমাদের বাঙালি সমাজে ঘৃণা ছোট খাটো আধা আধা আধা মল্বী যারা মৌলী হতে পারেন হুজুর হতে পারেনি তাদেরকে কি বলে মোল্লা মুন্সি তো কি বলছিলাম আজরাইল বলবেন না আর ওই খ্রিস্টানদের শিক্ষা ইসরায়েলও বলবেন না কি বলবেন মালাকর মতো একবারে মৃত্যুর মুহূর্তে মালাকুল মত হাজির মানে শেষ অবস্থায় শেষ কালে মানবী কি বলেছিলেন শোনেন আর তখন কি করছিলেন তাফেকা ইয়াত্রাহিদ সাতান্লাহ তার একটি চাদর ছিল নকশাওয়ালা চাদর ছিল সেই চাদর নবী সাল্লি সাল্লাম আলা ওঝেহি মোবারক চেহারা অপর একবার দিয়ে ঢেকে নিচ্ছেন মানুষ যখন প্রেশান থাকে অস্থির থাকে তখন এক অবস্থায় থাকতে পারে না ছটফট করে নবী করিম সাল্লা সাল্লাম সেই অবস্থায় আল্লাহ তার আরো উঁচু মর্যাদা করার জন্য মৃত্যুর যন্ত্রণা তারও হয়েছে মৃত্যুর সময় যার যত বেশি যন্ত্রণা হবে তার মর্যাদা তত বেশি বাড়বে যদি সতলোক হয় আর অসৎলোক হয় তাহলে তার জন্য আজাব এই আজাব দিয়ে তার কিছু গোনা হালকা হচ্ছে গোনার বোঝা কিছু হালকা করে যাচ্ছে আর যদি একেবারেই যদি বেনামাজি আর কাপির আর বেদিন মুশ্রিক হয় তাহলে তার একটি ওই চাদর কে আলাহ মুবার চেহারা উপরে দিয়েছিলেন আর চাদর দিয়ে মুখ ঢেকে নিলে কি হয়ে যায় কি হয় শ্বাস লাগে শ্বাসরুদ্ধ হইতে লাগে বলছেন কত উম নিয়ে চিন্তা কত জাতির দরদ কত মানব জাতির জন্য তিনি দয়াবান রাউফুর রাহিম রাহিম আগের অধ্যায় আয়াত আসছে সুরায় ত চিন্তা উম্মতের যে উম্মতের যে গুমরা হয়ে যাবে সুতরাং সাবধান করি তাদেরকে সতর্ক করি তাদেরকে বলছেন ख्रीटान अभिस अल्लाह लान हक जो, जो, बोल जो दुआ, दुआ, होक बोलो तक दुआ बद तर्था युदी ख्रीस्टानल्लाभिस दिखी कारण तार बदवार हक दार পাওয়ার যোগ্য অভিশাপ পাওয়ার একটি অর্থ দ্বিতীয় সতর্ক বাণী আছে সংবাদ শোনেন সংবাদের সংবাদ তারা আল্লাহর রহমত পাবে না গদে লানাবে নবিসাম যেন গাইবি সংবাদ দিচ্ছেন অদৃশ্যের সংবাদ দিচ্ছেন লানতুল্লাহ আল্লাহদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হইতেছে হচ্ছে দুটি অর্থ এখানে রয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের লানত হচ্ছে গুলিকে কি করেছে সেজদার স্থানে পরিণত করেছে মাসজিদ ওর জামা হচ্ছে বহু বচন হচ্ছে মাসাজিদ ইসিম জরফ জরফে মাকান এর মানে হচ্ছে শেষদার স্থান মসজিদ কে মসজিদ এই জন্য বলা হয় যে হোক এই কথা বললে উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এখন আপনার কথা আসবে शेजारिणत कर देोान तुम तुम्हरा तुमरा शेदार्थने परा তিনি সতর্ক বাণী উচ্চারণ করছিলেন মা সানা খ্রিস্টানদের কৃতকর্ম হতে সাবধান করছিলেন আল্লাহ নবীর কবর খোলা জায়গায় থাকলে বাকির কবর স্থানে থাকলে অন্য কোন খোলা জায়গায় থাকলে কি হইতো সেজদার স্থানে পরিণত করতে পারে কে পাহারা দিবে কে পাহারা দিবে চব্বিশ ঘন্টা এসে কেউ চিন্তা করবে কোন সময় দেখছে কোন লোকজন নাই যারা ওইরকম সাল্লা সালামের কবর তো কথা কবর ফিতনা তো আছে জন্মের স্থান মৌল রসুল মক্কাই শেখ হবাদ রহমতুল্লাহ আলাই তার অনবাদক ডাক্তার লোকমান সাহেব তো তিনি একদিন এক আলোচনায় মদিনাই তখন আমরা ছাত্র এক আলোচনায় বলছিলেন আর আর একজন শেখ খুব মানে প্রবীণ বাঙালি তিনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন মোদিনায় থাকেন শেখ নসরতোল্লা তাদের কাছ থেকে শোনা তাদের কাছ থেকে শোনা যে একটা যুগ ছিল মক্কায় যেতাম গিয়ে দেখতাম যে মৌলদুর রসুল ওই যে লাইব্রেরি এখন বর্তমান লাইব্রেরি আছে দেখেছেন অনেক হয়তো লাইব্রেরি লাইব্রেরিটা খুলে বিকেলবার লাইব্রেরি খুলে এখন ওই লাইব্রেরিটা খোলা জায়গা ছিল তখন লাইব্রেরি ছিল না সে আমলে সেই জায়গাটি খোলা ছিল বলছে আমাদের এই চোখে দেখেছে ওখানে ভারত উপমহাদেশের কবর পূজারীরা তুরস্কের কবর পূজারিরা ইরানের কবর পূজারীরা अपना अफगानिस्तान कबर पूजारी कबर पुजारी मेशर कबर पुजारी जे सब देश कबर पुजा तरा इसे कित के पीछे रेखे गोल सेवा सामने मौलिदुर रसुल जैसे जैगे नबिर जन्म होते से जैसे स्थान के नबी ओखान नबी थे चेहदा जाए ना नबी कबर आबर थे शुद्ध जन्म हो चेस्ता करतो সৌদি সরকার যে একটাকে দুইটা দেখে এরকম একটা রোগ আছে তাই না তারপরে রং পরিবর্তন দেখে হলুদ দেখে চোখের রোগ তো রকম কিছু লোক আছে এই তারা দেখে না দেখেও দেখে না বুঝেও বুঝে না আল্লাহ আল্লাহ করেছেন মূর্তির ফিতনা ছিল আর এই জন্মস্থানের পূজার ফিতনা ইয়া আর ফিতনা তখন সেই জায়গায় একটা ঘর তৈরি করলেন এবং ঘর তৈরি করে করবো কি একটা ইসলামিক লাইব্রেরি করে ইসলাম লাইব্রেরি করে আর লাইব্রেরি খুলবে শুধু পড়াশোনার জন্য আর কোন চিহ্ন হয়েছিলাম থাকে এসা পর্যন্ত কিন্তু না যদি আবার কেউ ঢুকে তো ওখের জন্য আল্লাহ নবীর এখানে জন্ম হয়েছে একটু কিছুক্ষণ বসে বরকত নেবো কারণ এই বরকত না আমাদের দেশে অভ্যাস আছে তারপরে দেও তো মাদ্রাসা আর যেই মাদ্রাসাকে আমাদের দেশের আন্তর্জাতিক আইডিয়াল মাদ্রাসা মনে করা হয় ইসলামিক ভার্সিটি মনে করা হয় সেখানকার অবস্থা এরকম তাহলে স্বাভাবিক কেউ যদি এখানে যায় কোন স্থান থেকে বরকতেন রাস্তা হয় সির্কির চোরা পথ চোরা চালানো এইভাবে হয়েছে মুসলিম নবী সাল্লামের কবর সম্পর্কে বলছেন তো উপরে যা কাবুর হু তাহলে আল্লাহ নবীর কবর কে উন্মুক্ত রাখা হয়তো খোলা জায়গায় রাখা সবাই সেখানে পৌঁছিতে পারতো দেখতে পারত কিন্তু প্রকাশে রাখা হয়নি সামনে রাখা হয়নি যাতে চোখে দেখতেই না পারে এই নবী শাসনের কবর যে কি অবস্থায় সুরক্ষিত আছে এই বিষয়ে আমি একটা খুব পড়া পড়লাম দেখলাম কিছুদিন আগে যদি এই কথা বয়ান করি আপনাদের সামনে তো একদিনের এই অনুষ্ঠানটা সময় হলে ইনশাল্লাহটা বয়ান করব কিন্তু অনেকে মনে করে যে আল্লাহ নবীর কবর কাছে কাছাকাছি জালি দিয়ে একটু দেখতে পেয়েছি এই কবর দেখতে পেয়েছি না চারটি বেড়া আছে শুধু সংক্ষেপে রাখেন কয়টি বেড়া আছে বললাম চারটি প্রাচীর আছে রক্ষার জন্য শুধু এইটুকু বলে দিলাম বাকির বিস্তারিত কেমন করে তৈরি হলো কখন তৈরি হইলো এ সম্পর্কে আলোচনায় ঈশ্বল তাহলে একটা মানে শোনার সাথে শখ দেখছেন না জানার প্রয়োজন আসলে কারণ অনেক বিদায়া বলে যে আমি ওখানে কাছে চলে গেছিলাম আর গিয়ে ওই যে ছিদ্র আছে ওই ছিদ্রে জালিয়ে দিয়ে দেখলাম তিনটা কবর দেখলাম আছে কিন্তু ধর্মের নামে তো সুতরাং এই সম্পর্কে ইনশাল্লাহ একটা আলোচনা হবে কত আলোচনা করব একটা করে যদি আলোচনা করে আরো ওই বিষয় সম্পর্কে টাচ নাও করি মনে হয় শেষ হয়ে যাবে আলোচনা শেষ করতে পারব না এত বড় ইসলাম ব্যাপক दो चार भाई के दायित्व दिए इशाला नहीं सहेबर कल कित रकम नहीं कित शिल्पिदादी कथा बारागुली बक्तव्य कैसे সুতরাং ক্যাসেট গুলিকে কালেকশন করে যাতে করে আমাদের মন্তব্যের সাথে কেউ না বলতে পারে তিনি কি বলছেন নবী শাসনের জায়গায় এই জন্য যে পাড়া থাকবে নাকি এসব ঘরে চেষ্টা করে। রাতে সকালে বিকেলে খালি যখনই পাবে সুযোগ পাবে চেষ্টা করবে খোলা জায়গায় নবী শাসন রাখা হয়নি অর্থাৎ খোলা জায়গায় আল্লাহ নবী দাফন করা হয়নি এটি একটি কারণ আল্লাহ নবীর দেওয়া হয়েছে বাইরে কেন দেওয়া হয়নি কবরস্থানে এর একটি কারণ আছে যে কারণটি নবী রয়েছে এমন কোন নবী নেই কবির যেখানে তার ইন্তেকাল হবে সেখানে তাকে দাফন করা হবে যেই জায়গায় এতেকাল হয়েছে সেই জায়গায় দাফন করতে হবে এটি হচ্ছে আল্লাহর আদেশ নবীগণ সম্পর্কে সুতরাং ইব্রাহিমের হবে যেখানে সেখানে কবর হবে ইন্তকাল হয়নি এইভাবে আম্বিয়াগন সম্পর্কে বলা হয়েছে হাদিস রসুল্লাহামের যেহেতু ইন্তেকাল হয়েছিল কোথায় মায় আল্লাহ ঘরে যেই জায়গায় শুয়েছিলেন তিনি সেই জায়গায় তিনি তাকে আর সেই জায়গায় ইন্তকাল হয়েছে সেই জায়গাতেই তাকে দাফন করা হয়েছে তো এই একটি হাদিসের ওপর আমল করার জন্য আল্লাহ নবীর ওসিয়ত ছিল আর দ্বিতীয় হচ্ছে যে সিরকের আশঙ্কায় যাতে করে সির করার কেউ সুযোগ না পায় সেই জন্য খোলা জায়গায় নবীলামের কবর করা হয়নি লউলে এই আশঙ্কা না থাকলে উবরেজা কাবর হু নবীর কবরকে প্রকাশে প্রকাশ করা হতো গায়েরা আন্নাহ খুশিয়া বা খাসিয়া তবে আশঙ্কা মুসলিম বিন জন্দুবিন আবদুল্লাহ রে আলু বর্ণনা করছেন সামি সাল আলী আসসালাম নবী করিম সালাম থেকে আমি শুনেছি কাবলা এনতেকালের পাঁচ দিন আগে নবী बारात सम्पर्क घोषणा कीसर सम्पर्क बंदुत नहीं बंधुतर्क हवर एम सम्पर्क आरोप अंतरंग बंदुत, तो बंदुत तो আমি ঘোষণা করে দিয়েছি যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু কোন মানুষ নেই কোনো সৃষ্টি নেই আমার অন্তরঙ্গ বন্ধু খালিল কে একমাত্র আল্লাহ ফাইনালি খালিল্লা কারণ আল্লাহ পাক আমাকে যেহেতু অন্তরঙ্গ বন্ধু খালিল বানিয়েছেন খালিল এমন অন্তরঙ্গ বন্ধু যার ভালোবাসা হৃদয়ের হৃদয়ের প্রত্যেকটি অঙ্গে এমনভাবে প্রবেশ করে যা বেরিয়ে যাওয়ার না একে বলা হয় খালিল নাফিক মানব বন্ধু রাফিক হ্যাঁ হাবিব মানেও বন্ধু বন্ধু অনেক আরবি আছে এগুলো বন্ধু কিন্তু খালিল মানে অন্তরঙ্গ বন্ধু যার একবারে এমনভাবে ভাবে অন্তরে দাখিল হয়েছে যে বের হচ্ছে না কোনো বের হয় না ভুলতেই পারেন না घुमार समय मने घुम भांगले मने घुम आई रकम बंधुत जार जन् पागल हो गज नय आल्ला छा जन्ा प्रेम कर तुमराहे जाए यह বাবাকে উচ্ছেদ করে দিল বাবার কথা শুনবে না বিয়ে করব পাগল হয়ে গেছে ঘুম আসে না ঘুম যাওয়ার সময় মনে থাকে ঘুমের অবস্থায় ওর স্বপ্ন দেখতে থাকে ঘুম থেকে জাগলে ওর স্বপ্ন ঘাটে কাজে কর্মে সব সময় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যতক্ষণ ওখানে বিয়ে দিবেনা তাই না যুবক আর যুবতী হোক এটি হচ্ছে না কোন মানুষের সাথে এরকম করবেন না কামাইতাকা ইব্রাহিম যেমন আল্লাহাক ইব্রাহিম আলী ইসলামকে অন্তরঙ্গ বন্ধু খালি হিসাবে গ্রহণ করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলিয়াকে খালিল গ্রহণ করেছেন আর মোহাম্মদ রসুলকে তাই আল্লাহ যখন গ্রহণ করেছেন আমি কাকে গ্রহণ করব আমি যদি আল্লাহ সরিয়ে করেছে বিয়ে করার হালালটাও কল্পনা করেন হারাম তো দূরেরই কথা আর আপনার স্ত্রীর জন্য তো দুটি বিয়ে করা যায় না সে যদি আবার কোথাও প্রেম করা শুরু করে কারো সাথে টেলিফোন করে তাহলে কি অবস্থা হয় আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম দুনিয়া কেউ যদি আমার অন্তরঙ্গ বন্ধু হওয়ার যোগ্য হইতো তাহলে আবু বাক অবশ্যই ছিল কিন্তু যেহেতু আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বানিয়েছে আমার পক্ষ থেকেও আল্লাহকে একবারে নিগড়ানো মহাব্বুত ভালোবাসা আমি তারপরে শোনেন সতর্ক করছেন গনের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছিল সেজদার স্থানে পরিণত করেছিল আলা ফাল খেজুল কবুরা মসজেদা সাবদান সুতরাং তোমরা কবরকে কি করিও না পরিণত করিও না হুদি খ্রিস্টানের মতো করিও না তাদের অনুকরণ করিও না তাদের মতো ধর্ম তোমাদেরকে নিষেধ করছি এই কাজ থেকে খবরদার কবরকে মসজিদের স্থানে পরিণত করিও না করিম সাল্লাম এই নিষেধাজ্ঞা কবার করেছেন বলতে পারেন বা কয় স্থানে করেছেন বলতে পারেন কেউ দেখিয়ে দার শোনার পরে কতটুকু কারিব সারা জীবন প্রথম কথা সারা জীবন সতর্ক করেছেন যে খবরদার তোমরা কবর কে শেষদার স্থানে পরিণত করিও না সারা জীবন বলতে থেকেছেন দ্বিতীয় পর্বে নীসাইস্লামের এনতেকালের পাঁচ দিন আগে সাবধান করেছেন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়েই সতর্ক করেছেন হাদিস হল না কাবলা হামসেন এনতেকালের পাঁচ দিন পূর্বে নিকটে এই কাজের গুরুত্ব কত ছিল চিন্তা এই তৌহিদ প্রতিষ্ঠা করা ইতিবাচক হিসাবে যেমন তেমন নেতিবাচক হিসাবে শিরকে মুছে ফেলতে হলে তৌহিদকে প্রতিষ্ঠা করতে হলে সিরকে মুছে আর সিরকে মুছে মসজিদে পরিণত করলে হবে না কবর গুলি গম্বজ তৈরি করলে হবে না কবরের উপর মাদার তৈরি করলে হবে না কবর গিয়ে দোয়া করলে হবে না কবরে গিয়ে চাইলে হবে না কবরে গিয়ে খাসি মরুজমি করলে হবে না তৌহিদ প্রতিষ্ঠা হবে না সিরকে ডুবেই থাকবে জাতি তাই বলছেন লেখক ফাঁকা নাহা আখের হায়াত করিমস্লাম তার শেষ জীবনে নিষেধ করেছেন কবরকে তোমরা লানতের কথা উল্লেখ করেছে আচ্ছা কিউ যদি মসজিদে মসজিদ বানাইল না কবর উপরে মসজিদ বানানো না কিন্তু কবরের কাছে নামাজ পড়ল তাহলে এর অন্তর্ভুক্ত হবে না হবে না অন্তর্ভুক্ত হবে কারণ আগেই বলেছি যে সারা জমিনকে নামাজ পড়বে না সেটি মসজিদ যদিও সেখানে মসজিদ বানানো না হয় আর এটি হচ্ছে অর্থ খাসিয়া মসজিদ আল্লাহ নবীর কবরকে উন্মুক্ত রাখা হয়নি খোলা রাখা হয়নি এই আশঙ্কাই যে ভয় ছিল যে মসজিদ না বানিয়ে নেওয়া হয় আল্লাহ নবীর মসজিদ তৈরি করবেন মসজিদ নির্মাণ করবেন এটা হইতে পারে না কিন্তু শেষদা কেউ করতে পারে কবরের পাশে এসে কেউ শেষদা করতে পারে এই ছিল সেই জন্য খোলা জায়গায় কবর রাখা হয় না ঘরের মধ্যে বলল কুল্লো মৌদিন কোসিদাতি সলাত উত্তু খা মসজিদান এবং এমন প্রত্যেক জায়গা যেখানে নামাজের উদ্দেশ্য করা যেখানে আপনি নামাজ পড়বেন সেটি হচ্ছে মসজিদ বানানো সেটি আপনার মসজিদ বানাল আপনি এক জায়গায় দিলেন কাপড় গামছা বিছিয়ে দিলেন রুমাল বিছিয়ে দিলেন নামাজ পড়তে শুরু করলেন সেটি হচ্ছে আপনার মসজিদ বানানো মানে শেষদার স্থান বানানো বল বরং কুল্ল মৌদিন যে কোনো জায়গায় একবার যদি নামাজ পড়েন আপনি মসজিদান সেটি শেষদার স্থান সেটি মসজিদ শেষদার স্থান তার উপায় তাহুর বানানো হয়েছে বলেও হইল না আপনাদেরকে নিষেধ করলাম তারপরে সানাদিন জৈয়দ মুসনাদে আহমদে রয়েছে একটি বিশুদ্ধ সনদে জৈয়দ মানে ভালো মানে সহি সনদে নিকৃষ্ট মানুষ বলেছেন এক শ্রেণীর লোক মান্তুদ্রে আহিয়া যারা জীবিত অবস্থায় থাকবে এবং সেই অবস্থায় তাদেরকে ক্যামত সে পেয়ে যাবে যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন যেই লোকেরা বেঁচে আছে তারা হচ্ছে পৃথিবীর সেরার উন্নাস নিকৃষ্ট মানুষ তাহলে কি সেই সময় মমিন মুসলিম নামাজি বেঁচে থাকবে না কেউ যদি প্রশ্ন করে হ্যাঁ বলেন দেখি থাকবে কেউ বলছে থাকবে কেউ বলছে থাকবে না থাকবে না শুনে দেখুন থাকবে না তার আগেই যত মমিন ছিল কিছু নামাজ অল্প কিছু ছিল দুনিয়াতে এখনই নামাজ জৎ করা নিরানব্বই জন নেই তো বাকি আগামীতে যে আরো কি হবে বুঝতেই তো পারছেন তো যাও কিছু থাকবে তাদের জন্য কি হবে আরামে সমস্ত যারা নামাজি তাদের কি হয়ে যাবে তারা নিঃশ্বাস ত্যাগ করবে তাদের ইন্তেকাল হয়ে যাবে তাহলে ওই হাদিস আছে যে ক্যামত পর্যন্ত একটি দল হকের ওপর জয়ী থাকবে ওর বাবার তো কি হবে ই এক মুসিবত এর অর্থ হচ্ছে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেমত পর্যন্ত নেই অর্থাৎ ওই বাতাস কেয়ামতের পূর্বাভাস যে বাতাস এসেছে আর শতলোক গুলি সাম মারা গেছে আর কোনো শতলোক বেঁচে কোন নামাজি লোক বেঁচে তারপর বেশি সময় হয়তো থাকবে না দুদিন হবে ওয়াইজাল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি যতগুলি কেমন দৃশ্যের কথা আল্লাহ পাক বলেছেন বা তা রসুল বলেছেন তখন হবে তাহলে কেমত কায়েম হবে যারা সৃষ্টির নিকৃষ্ট তাদের উপর ভালো মানুষকে বেঁচে থাকবে না কোন মুসলিম কোন মোমেন কোন নামাজই বেঁচে থাকবে না তার আগে তাদের আরাম পেয়ে যাবে তারা দেখবে না তাদেরকে আল্লাহ এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে ভীত সন্ত্রস্ত করবেন না তারা এত কষ্টে পড়বে না তারা তো নৈশাল বলছেন যে যারা জীবিত থাকবে আর ওই অবস্থায় তুদ্রিক সমস্যা কেমত এসে যাবে তারা সবচেয়ে নিকৃষ্ট একটি দল আর একটি দল আর যারা কবর গুলি পরিণত করবে তারা হচ্ছে আগের হাধিস সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ওরা যারা কবরকে মসজিদে বাজদার স্থানে পরিণত করেছে এ হাদিস রয়েছে এবং আবু হাতে বর্ণনা করেছেন তার সাহি কিতাব সাহি একটি কিতাব রয়েছে তাতে তারপরে মাসলাম চলে এসেছে তারপরে যদি বলবো একটি কথা শুধু আর বলছি যে যারা কবর গুলিকে শেষদার স্থানে পরিণত করবে ইত্তাহ মানে কবুর আমি মাসাজেদ তাই না এই যে কবর গুলিকে স্থানে পরিণত করা বা शेजदार्थान बनने मस्जिद बनिए नर की एटा तीन रकम शुद्ध नई व्यक्ति कबर के शेषदार स्थान परिणत कर लो अर्थात तिस्टि निकृष्ट तरह लान रही अभिशाप रहेुदी ख्रीटान दे अनुकरण करलो विचार তিনটি অবস্থা হইতে পারে এদের একটি হচ্ছে ভারীটা কবর কে মসজিদে পরিণত করা মানে কবর কে চেষ্টা করা হচ্ছে না হচ্ছে না আজকাল মুসলিম মতে কবর কে করে না বা কবর আলা কে কবর কে চেষ্টা করা চিস্তি কে কে চেষ্টা করে না আঠসি চেষ্টা করে না পীরকে চেষ্টা করে না মরা ফিরকি করুক আর জীবিত ফিরকি করুক বরং করছে না চোখের আড়াল হয়ে যান শক্তি আরো বিরতি হয়ে যায় সুতরাং আরো বেশি চাইতে হবে কবরওয়ালার কাছে মশ্রিকদের আকির তো একটি অবস্থা হচ্ছে কবরকে মসজিদে পরিণত করার যে কবরকে সেজদা করা कारण लेखक लेखक शुद्ध से कथा कबर के मस्जिद से बला हादी से कथा এবাদত আর সেজদা দুটো এক না দুটোতে পার্থক্য আছে একটি এবাদত তাই না আর এবাদত হচ্ছে যেমন শেষ তেমনি রুকু তেমনি তেমনই খাসি মোরুখ জবাই করা তেমনি বসে বসে কোরআন পড়া কবর পাশে তেমনি কবর আলোর কাছে দুয়া করা সন্তান চাওয়া রোগ ভালো করে চাওয়া ফির বাবা আপনি কি করে গাফেল থাকতে পারেন আমাদের একটু খোঁজ খবর নেন আমরা বালামসিবত আছি বিপদ আপদে আছি আমাদের একটু সুপারিশ করেন জান্নাত নিয়ে যান আপনি না গিয়ে না নিয়ে গেলে তো আমরা জান্নতে যেতে পারবো না বাবা ঠিক এ বাদত এ বাদত শব্দটি হচ্ছে ব্যাপক এ জবানের এবাদত হতে পারে ইয়া গৌসুল আজম গৌসুলা মহান উদ্ধারকারী জবানের এবাদত গরিবের দাতা চিস্তি সেই মরুক কিনে বলেন যে আমার পীর বাবার জন্য জবাই করে পীর বাবা সন্তুষ্টির জন্য জবাই করছি। পীর বাবা সন্তুষ্টি বিধানে আমি জবাই করছি পীর বাবার নামে এটি খাসি ছেড়ে রেখেছি যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে দেবী দেবতার নামে তেমন অনেকে কিন্তু পীরের নামে কি ছাড়ে গরু ছাড়ে ছাগল ছাড়ে তো চাওয়া তারপরে ওখানে আর আরো অন্য অন্য এবার বন্দী যেগুলি রয়েছে সবগুলি হচ্ছে সিরকি কবরের পাশে বসে বসে কোরআন তেলাউত এই জন্য যে কোরআন তেলাউত কবর পাশে করলে বেশি নেকি পাব বেশি বরকত হাসল হবে অথবা পীর বাবা বেশি সন্তুষ্ট হবে যে তার কবর পাশে বসে বসে বসে আমি কোরআন খানি করছি সবগুলি অন্তর্ভুক্ত। জন্য সবগুলি তার মধ্যে তো আসল কি বলছিলাম যে সেজদার স্থানে পরিণত দ্বিতীয় অর্থ কি বললাম যে কবরকে সামনে করে এবাদতবন্দি করা শেষদার থেকে একটু আম করি এবাদতবন্দি করা এর অন্তর্ভুক্ত হচ্ছে ভারত উপমহাদেশের বহু মসজিদে বেরবিদের আকিরা আছে বিশেষ করে তারা মনাজাত করার সময় কি করে হ্যাঁ জানেন দেখেছেন খেয়াল করবেন সামান্য ডান দিক হয় কি বলে তো নামাজ পড়াল মুখী হয়ে সাহেব তারপরে সামান্য একটু কথ হবে এরকম এরকম কাত হবে কেন রহস্য আছে সিরকি কুফুরি রহস্য আছে ডান দিকে কাত হলে কিন্তু কি হয়ে যায় এরাক বাগদাদ মক্কা ছিল সোজা পশ্চিম দিকে ভারত বাংলাদেশ থেকে যদি সোজা পশ্চিম দিকে মুখ করে যদি আপনি নামাজ পড়েন তাহলে কি হবে কি কাবা মক্কা হ্যাঁ আর যখন ডান দিকে একটু কায় তখন ডান দিয়ে এরাক এরাক হয়ে যাবে বাগদাদ আর বাগদাদ কি বলে বানাবার উদ্দেশ্য হচ্ছে তাদের কথা হলো যে নামাজের কি বলে হচ্ছে কাবা শরীফ কিন্তু মোনাজাতের কি হচ্ছে বাগদাদ শরীফ গসুল আজম বাবা আব্দুল কাতির জিরানি পীরানে পীর দস্তগির বড় পীর टर दूर थे कबर के सामने बंदी, के के के के बंदी तीन नम्बर तीन नम्बर हाँ कबर के सामने हम कबर ऑलार्ज और तृतीय कबर पासे খিল লক্ষ গুণ হবে যেমন মক্কাতন মক্কা আমি লক্ষ গুণ হয় আর লক্ষ না হলো দশ তো হবে বিশ তো হবে একেবারে আল্লাহ ফেলে দিবে নাকি আমি বাড়িতে নামাজ পড়লাম ওইখানেও একের আঘাত এক রাকাত পেলাম আল্লা কোরআন তেলাও করল জবাই করলো আল্লাহর জন্য বিশ মিল্লাই আল্লাহ ভার বলেসের মেলায় জবাই হচ্ছে আল্লাহর জন্য জবাই হচ্ছে কিন্তু কবর পাশে জবাই করলে বেশি সব বাবু কুরবানি করলে লোমে লোমে এক নাকি আমরা বলি আমাদের এলাকায় তো এই গরু ওখানে গিয়ে জবাই করা হচ্ছে বলছে লোমে লোমে বেশি নাকি হবে বাড়িতে জবাই করে যদি এক নাকি হয় তাহলে পীর বাবার দরবার এসে জবাই করছে দশ নাকি কাছে এসে জবাই করল জবাই করলাম জন্য কিন্তু কবর কাছে জবাই অভিশাপ আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত মাহরুম তিনটি অবস্থা আর কি অবস্থার কথা কেউ বলেছেন যেহেতু প্রথম অবস্থাটি কি বলেছি যে কবরকে করা কবরকে করা এমনি বসা নিষেধ কবরে হেলান লাগা নিষেধ বিশ্লেষণ করেছেন তো এই সব অর্থগুলি এই হাদিসে সামিল রয়েছে কবরের উপরে নামাজ পড়া হারাম কবরের জন্য নামাজ পড়া বা ইবাদতী করা করা হারাম শির এবং কবরকে সামনে করে যে পাবো কিছু তাহলে কবর ওলা থেকে আর কবরের পাশে করা যে বিশেষ কোন বৈশিষ্ট্য হবে এগুলি সবগুলি শির্কের অন্তর্ভুক্ত এবং লানত পর যোগ্য ভিসা পর আল্লাহ এবং রসুলের লানত রয়েছে এই দিয়ে আলোচনা শেষ করছি সময় যথেষ্ট হয়ে গেছে আহ বাকি মাসাইল যদি সময় হয় তো ইনশা আল্লাহ আগামী সপ্তাহে দূরীভূত করার জন্য তৌফিক দান করেন আল্লাহর তৌহিদ একত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনে তৌফিক দান করেন আল্লাহাক আমাদের পাঁচক্ট নামাজ কায়ম করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদেরকে বিদাত থেকে বাঁচিয়ে রাখেন নবিসামের তরিকায় চলার জন্য তৌফিক দান করেন আর চুমা দেওয়া এক হচ্ছে ভালোবাসার জন্য যে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে পায় না এই স্ত্রীকে পাঁচ হাজার কিলোমিটারে তোকে না পাবো ছবি তো পাচ্ছি যদি বেকুব লোক হয় কিছু যে ছবিকে চুমা দিয়ে মনটাকে শান্তি দিচ্ছে তাহলে এগুলো হারাম কাজ করছে আর বাকি যদি শ্রদ্ধার জন্য চুমা হাই যে পীরের ছবি রাখা আছে অথবা নেতার ছবি রাখা আছে আর যা চুমা দিচ্ছে শিরক নয় তবে হারাম কাজ এইরকম ছবি সংরক্ষণ করে রাখা পুরাতন খবর কি হয়েছে দেখেন আর বিষয় থেকে গেছে একসাথে এতক্ষণ চলে গেল কিন্তু সবগুলি কথা আলোচনা তো আর হইল না দেখেন কবর ওয়ালার জন্য দোয়া করবেন কবর ওয়ালার কাছে দোয়া করবেন না এই দুটি ভাষা মুখস্থ করে নেন কি করবেন ওয়ালার জন্য কার কাছে দোয়া করবেন তাহলে কাছে কবর আল্লাহ করো আর কবর ওয়ালার কাছে যদি দোয়া করেন যে হে বাবা তুমি আমাকে কিছু দাও তাহলে এর নাম হচ্ছে শির্ক আরেকটি কথা মনে রাখল যেগুলি সির্কের আড্ডা যেখানে শির্ক হচ্ছে মাঝ সেখানে যেন না কারণ ওখানে ফিত না ওখানে ফিত না না যায় পুরাতন কবর হোক যদি জানা থাকে কবর তাহলে তার উপরে ঘর বানানোর নামাজ পড়া জায়গ নেন আর কবরকে সরিয়ে দেন এই দুটি মাসলা মনে রাখবেন গুরুত্বপূর্ণ মাসলা মর হ্যাঁ হ্যাঁ মরা ব্যক্তির জন্য তোয়া করবেন মরা ব্যক্তির কাছে নয় বুঝলেন মানে আল্লাহ ওদের ফায়দা হোক ওদের গোনাগাদা মাফ করো ওদের আজাব দূর করো জি কবর জিয়ারতের উপর আমার বক্তব্য আছে আর এটি আরেকটি বিষয় যে কবর জিয়ারত ইসলামে কবর জিয়ারত আছে কিন্তু মাজার জিয়ারত নেই বিদাতি জিয়ারত নেই